السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ دوره কাছে যেখানে বসে আমরা অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তুহাবী رحمۃ اللہ علیہ রচিত بيان اعتقاد اهل السুনال جماعه اهل السুনال জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আমাদের পুনরুত্থানের উপরে ইমানের আলোচনায় আমরা বলছিলাম যে পুনরুত্থান দিবসে আল্লাহ তালা যখন হাসরে মাঠ মানুষকে একত্রিত করবেন তখন কাভেদে যে অবস্থা হবে তখন প্রথম অবস্থা হচ্ছে তারা অপমানিত হবে লাঞ্ছিত হবে তারা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় থাকবে এবং কোরআনে কারিম আল্লাহ তালা দশ রকমের অপমানের কথা তাদের উল্লেখ করেছেন এবং আমরা সেটা গত পর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই এটা যে দ্বিতীয় যে জিনিসটি তাদেরকে পেয়ে বসবে সেদিন মানুষ দুনিয়াতে কোনো না কোনো আশা নিয়ে বেঁচে থাকে তারা মনে করে যে তারা কিছু ভালো কাজ করছে তারা কোনো একটা কাজ করে সেটার একটা পরিণাম তারা পাবে ইত্যাদি কিন্তু হাঁসরে মাঠে যখন উঠবে তখন এই কাফেররা কাফেরদের যে অবস্থা আমরা বর্ণনা করছিলাম সেটা হচ্ছে এই কাফেররা তখন দেখবে তাদের সমস্ত আমল কোনো কাজে লাগেনি সাধারণত আমল দুধরনের হয়ে থাকে এক ধরনের আমল হচ্ছে অন্যায় করে তাদের খারাপ কাজ করে সেগুলোর যে প্রতিবল সেটা তারা পাবে সেটা বাদ যাবে না সেটা তারা অবশ্যই পাবে কারণ এটা তারা স্বভাবের আশা করে নাই কিন্তু এটা কখনো তাদের বাদ যাবে না তারা কঠিন বিপদের মধ্যে থাকবে সেটা আল্লাহ করেছেন এবং সেটাকে আল্লাহের আমলের একটা উদাহরণ দিয়েছেন কাফের আমল হচ্ছে এরকম অন্ধকার সমুদ্রের মধ্যে যে গভীর সমুদ্রের অন্ধকার ঢেউ উপরে ঢেউ ঢেউর উপরে ম্যাগ ম্যাগের অব রকম অন্ধকার এক তো গভীর গভীর অন্ধকার তার উপরে আছে ঢেউ ঢেউর উপর আবার ঢেউ ঢেউর উপরে আবার তার উপরে হচ্ছে ম্যাগের অন্ধকার এই সব অন্ধকারের ভিতরে যেভাবে জুলুমা তুম্বা দু অন্ধকার এক বিভিন্ন রকমের অন্ধকার একটু অন্ধকার যে আল্লাহ কারণ নূর না রাখেন সে নূর দেখতে পায় না এই তারা তাদের আমলগুলো হচ্ছে এরকম অন্ধকারের মতো কোনো কাজে আসবে না নিজের হাত দেখতে পাবে না যেভাবে সেরকম তাদের আমল এমনি নষ্ট হবে তারা সেরকম কঠিন আজাবে লিপ্ত হবে দ্বিতীয় আরেক ধরনের আমল আছে তাদের সেই আমলগুলো হচ্ছে তারা মনে করছে যে তারা কোনো ভালো কাজ করতেছে যেমন দুনিয়াতে সম্পর্ক বজায় রেখেছে ভালো ভালো কাজগুলি করেছে কোন কোন জিনিস তারা বড় বড় জিনিস বানিয়েছে যেমন তারা বিদ্যুৎ উৎপাদন করেছে বা কম্পিউটার বানিয়েছে যেহেতু যা যা দুনিয়াতে আমরা দেখতে অনেকেই এগুলি নিয়ে গর্ব করছে যে তারা এটা বানিয়েছে ওটা বানিয়েছে এটা বানিয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলি সম্পর্কে আল্লাহ তারা কিন্তু তাদের এই আমলগুলোর যে কি প্রতিফল পাবে কি পাবে না কোথাও আল্লাহ সেগুলোকে উদাহরণ দিয়েছেন মরেচিকার নেই মোরে চিকার মতো তারা দেখতে পাবে কিন্তু যোগ্যতা ইমান থাকত তাহলে তারা সেগুলোর প্রতিফল ইমান যেহেতু নাই তারা দূর থেকে সেগুলো দেখতে পাবে তারা তাতে কখন উপকৃত হতে পারবে না কোরআন কারিমে আল্লাহ তালা তার উদাহরণ দিয়ে বলতেছেন যে ও দিন আর যারা কাফের আহমা লুহুম কা সারো আাদের আমল হচ্ছে মরিচিকার মত বেকি আতিন যা বিস্তীর্ণ মরুভূমির মধ্যে পড়ে আছে মরুভূমির মধ্যে সাধারণত মরিচিকা মানুষ দেখতে পায় যেখানে বিস্তীর্ণ ভূমিতে পাহাড় হলে সেখানে দেখা দেখতে পায় কিন্তু বিস্তীর্ণ খালি ভূমিতে দেখতে পায় যে মরিচিকা বৃষ্টি পানি দেখা যাচ্ছে পানি দেখা যতই দৌড়ায় ততই সে মারা যাবে কারণ সামনে আর কোনো পানি নেই দেখতে মনে হয় সামনে দেখা যাচ্ছে যে পানি থই থই করছে ওখান থেকে পানি নেওয়া যাবে কিন্তু সেই ভিপাশার্থ সেই ভিপাশটা আর কখনো নিবারণ হবে না আল্লাহ তালা বলছেন ইয়াহসাবহমান উম আন এমন মরিচিকা যেখানে পানি মনে করছে তারা যে পিপা শর্ত পানি রয়েছে সে দৌড়াতে থাকবে এটার পিছনে এই মরিচিকার পিছনে দৌড়াতে থাকবে হাত্তাঈদা যা আহু লামিয়ে যে যখন অনেক দূর থেকে আসবে যা আহু অনেক দূর থেকে আসবে আসে সে দৌড়াতে থাকবে দৌড়ে থাকবে কিন্তু লামিয়ে যে ধু সে কিছুই পাবে না কিছুই পাবে না কারণ সেখানে মরিচি ভুল দেখেছে আল্লাহ তালা এইভাবে তাদের আমল আফসোসের কারণ করে দিবেন তারা এগুলি দেখতে থাকবে কিন্তু কোন কাজে আসবে না সেরকম তাদের দুনিয়ার বুকে করা যাবতীয় আমলের কোন প্রতিদান তারা পাবে না তারা শুধু কষ্ট ঠান্ডা কঠিন ঠান্ডা প্রবাহ প্রবাহমান ঝঞ্ঝা বাতাসের সাথে তুলনা করেছেন ঠান্ডা বাতাসের সাথে তুলনা করেছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রবাহমান ठंडा बतासा तुलना करा खतख का मुशरेक खरच कर दान मन कर भलो कस कर दान फिहज दुनिया दुनिया बुके তাদের উদাহরণ হচ্ছে তাদের উদাহরণ হচ্ছে এমন বাতাসের মতো যে বাতাসের মধ্যে রয়েছে শেররুন যে বাতাসের মধ্যে জঞ্জা বিক্ষুব্ধ কঠিন কঠিন ঠান্ডা কঠিন ঠান্ডা কঠিন ঠান্ডা বাতাসের মতো আসাবাত হারতা কমিন যে বাতাস কোন জাতির খেত খামার উপর দিকে যাওয়ার সময় যারা ওই জাতি যে জাতি নিজেকে জুলুম করেছে তাদের উপর যাওয়ার সময় সব ধ্বংস করে চলে যায় সেরকম কঠিন বাতাস উপাতাসের উপর দিয়া পার যেভাবে হয়ে যায় সেরকম তাদের অবস্থা হবে তাদের যারা এই আমলগুলি করেছে কাঁফের ফাশেক মোশরেক কাফের মোশেকদের সে আমলগুলো এইভাবে তাদের কাছে বাতাসের মতো দেখা দিবে অর্থাৎ তাদের কোনো কাজে আসবে না বরং তাদেরকে ধ্বংসই করে যাবে ওমাদ আল্লাহ মাহমুদাহীন কানু আল্লা কিরান হোসা মন আল্লাহ তারা তাদের হুজরুম করেন তাদের নিজের হুজরুম করেছে অর্থাৎ এই জন্য যে তাদের এই আমলগুলো এই আমল এই যে তাদের আমলগুলো যেন দিয়া হল বা ঠান্ডা বাতাসের মতো এগুলি কাফেরদের কোনো কাজ করে না তাদের আমলগুলোকে ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে যেভাবে ফল ফলাদি নষ্ট করে দেয় ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে তেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে সেই তাদের আমলগুলোকে বিনষ্ট করে দেবে এটাই বলা উদ্দেশ্য আবার কোথাও আল্লাহ দেখা গেছে আল্লাহ কাছে সেটাকে আর একত্র করার তো সুযোগ নেই অর্থাৎ কাফের আমল যেন গরম ছাই যে ছাই ছাড়া যেখানে যায় সেখানে সব পুড়ে দেয় কিন্তু সেগুলিকে আবার একত্র করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলছেন মাথারুল দিনে কাফারু বব্বিহীম আর্মা কাফের কাফের যারা তাদের তাদের আমলের উদাহরণ হচ্ছে কারাম গরম ছাড়ের মতো ইস্তাদ বিহরফিও আসেফ যে বাতাসগুলো কঠিন ভাবে নিয়ে গেছে কোনো ঝঞ্ঝাময়ের দিনে অর্থাৎ কঠিন বাতাসের দিনে সেগুলোকে উড়িয়ে নিয়ে গেছে লাই না মিমা কাশা বু আয়লা সেই যা কামাই রাখতে পারে না সব তো উড়ে চলে গেছে দয়ালিকে হুয়া দলাল বাড়ির হচ্ছে অনেক দূরের বদভ্রষ্টতা অর্থাৎ কাফেরদের সে আমল যে আল্লাহ তালা সেগুলিকে গরম সাইয়ের সাথে তুলনা করেছেন গরম সাইর অবস্থা হচ্ছে সেটা হাতেও রাখা যায় না কোথাও কাজেও লাগে না দূরে চলে গেলে একত্রিত করা যায় না সেরকমই কাঁফেরদের অবস্থা হবে যে তাদের কোনো আমল কোনোদিন থাকবে না তাদের আমল কোনো কাজে লাগবে না হাঁসড়ের মাঠে তারা কোনোটাই পাবে না যেমনি গরম অঙ্গারের মতো থাকে না বাতাসে উড়িয়ে নিয়ে সেই বালুর মতো তাদের কোনো কাজে লাগছে না গরম আহ বাতাসের গরম গরম বালুর মতো তাদের কাছে কাজে লাগতেছে না যেমনি ভাবে তেমনিভাবে বাতাসে উড়িয়ে নেয়া সেই আহ বাতাসের মতো যে কঠিন ঠান্ডা বাতাসের মতো যা গাছ গাছাল নষ্ট করে দেয় সেরকম অবস্থা হবে কোথাও বলা হয়েছে যে তাদের আমলগুলো মরিচিকার মতো এভাবে আল্লাহ তালা কাফের সমস্ত আমল বিনষ্ট করে দিবেন আল্লাহ তালা এদেরকে এই বলেছেন এই জন্য অন্য আয়াতে ওয়াকিমনা ইলামা আমিলুমিনা আমালিনা হাবা মান সোরা আর তারা যে সমস্ত আমল করেছে সেগুলি দিকে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপান্তর করে দেবো অর্থাৎ বিক্ষিপ্ত ধূলিকণা যেভাবে বিক্ষিপ্ত সর্দিকে ছড়িয়ে দেওয়ার একত্র अर्थात तरफ तरफ कसाट बोला उद्देश्य कारण तुनिया बुके मन कर हँसर मठे उठार परे देखते हाय तम तो बिल तर तर कोजा नासोरा बारा आये इहुदी और ख्रीटान तम तेजे क्यों अनेक किसान क्यों क्यों सारा जीवन विए ना कर दिखे क्यों बाजे लेखा जे खेम हिसाब से तरफ रोहबान तेरह दास सेव सेवक हो जा विभिन्न गिरजार सेवक हिसाब से तीन सारा जीवन काटिए दीचे क्यों बा मानवतार सेवार नामे विभिन्न जगह ता निजेद नियमित निजे के व्यस्त रख से তারা সারাটা জীবন কষ্ট করছে কনো জায়গাতে মনে করছে তারা ভালো কাজ করছে কিন্তু যেহেতু তারা রসল্লা সাল্লা রিমান আনেনি এবং আল্লাহ তালার আল্লাহ তাল কোরআনের আল্লাহ দেওয়া প্রদত্ত কোরআন রহমান আনেনি এবং তা এবং আখেরাতি বিশ্বাসী ছিল না তাদের এই আমলগুলো এইরকম অবস্থা হবে কিছুই তাদের গ্রহণ করা হবে না অন্যদের কথা দিলাম যারা কাফের মশে যেমন হিন্দু বৌদ্ধ জৈন এদের কথা বাদে সম্পূর্ণরূপে কাফ এদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না ঠিক অনুরূপ ভাবে ইহুদিন কোনো আমল আল্লাহ কবুল হবে না যদিও তারা মনে করে থাকে যে তারা ভালো কাজ করছে আল্লাহর জন্য কাজ করছে তাদের অনেক অনেক এমন লোক কাজও করে যে তাদেরকে দেখার মতো অনেক কাজ করে যে তারা ভালো কাজ করতেছে তারা মানুষের কল্যাণে বে করতেছে তাই দেখা যায় কিন্তু যেহেতু তারা ইসলামের ইসলাম গ্রহণ ইমান গ্রহণ করেনি ইসলামের ইসলামের সহায়তা প্রবেশ করেনি বরং কোরআন ইমান আনি রসোলা ইমান আনেনি এই জন্য আল্লাহ তালা তাদের এই আমলগুলোকে এগুলোর প্রতি সেগুলোকে আল্লাহ তালা বিক্ষিপ্ত রূপান্তর করবেন তাদের জন্য কোনো কিছুই রাখবেন না কোরআনে কারিমে আল্লাহ তালা এই জন্য বলছেন কুল হাল্ন বিলাক্ষসারি না আমালা বলুন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদেরকে জানিয়ে দিব না আমরা কি তোমাদেরকে জানিয়ে দিব না বিলাক্ষারি না আমালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা তাদের জীবনের সমস্ত জীবনের সমস্ত প্রচেষ্টা খুইয়ে বসেছে ওহমিয়াহ সাবুল আল্লাহ তারা মনে করছে তারা কতই না ভালো কাজ করছে আল্লা আল্লাদিনে কাপুরুবে আয়াত রব বিহীম তারাই হচ্ছে ওই সম্প্রদায় যারা তাদের রবের আয়াতে ং তাদের আমল সব নষ্ট হয়ে বিনষ্ট হয়ে গেছে ফালানা কিয়ামত দিন তাদের আর কোন ওজন করা হবে না হচ্ছে তাদের প্রতিদান জাহান্নাম কারণ তারা কুফরি করেছে আর তারা গ্রহণ করেছে আমার নিদর্শনকে এবং আমার ঠাট্টার পাত্র হিসেবে এভাবে আল্লাহ তালা যারা কাফের তাদের শাস্তি কথা বলেছেন তারা সবচেয়ে কষ্ট পাবে যে তারা কোন দুনিয়ার এত কষ্ট করেছে কিন্তু তাদের কোনো কাজে লাগেনি অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যোগীকে দেখতে পাবেন তারা যোগব্যায়াম বসে জীবন শেষ করে দিচ্ছে অনেককে দেখতে পাবেন নিজের উপর জুলুম করতেছে তারা সারা রাত ধরে অথবা দিন ধরে তারা কোন একটা জিনিসের মধ্যে কষ্ট করে আবাদত করতেছে পূজা করতেছে অর্চনা করতেছে কোথাও দেখতে পাবেন কোন কোনো সংসার বিরাগী দরবেশদেরকে অথবা কোথাও দেখতে পাবেন যোগীদেরকে অথবা কোথাও দেখতে পাবেন ইহুদি অথবা নাচারাদেরকে তারা এত কষ্ট করছে কিন্তু আল্লাহ তালা তাদের সে কষ্টের কোনো মূল্যায়ন আখেয়াতে করবেন না কারণ তারা কুপুরী অবস্থায় এবং তারা মারা গেছে এমন অবস্থা তারা ইমানদার ছিল না এই জন্য আল্লাহ এদেরকে বলেছেন বিল আমালা আমলের দিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাহায্য আবিহ তিনি বলেছেন হুমুল ইহুদ উন্নাসারা যারা আমল দিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাহলে ইহুদ উন্নসারা কারণ ইহুদিরা রুসুল্লা সাল্লাহ আসলামকে মানতে অস্বীকার করেছে আর নাসারারা তারা জান্নাতকে অস্বীকার করেছে এবং তারা বলে থাকে সেখানে কোনো খাবার ও পানিও নেই অর্থাৎ এর খাবার পানি কীকার করছে আখরাত ক্বীকার করছে আর নাসার সুলা কীকার তারা হচ্ছে আমল করেছে সেগুলি তাদের কোনো কাজে লাগবে না তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমলের দিক থেকে যদিও তারা মনে করছে তার হকের উপর আসে এবং এবেদত করছে তাদের কোনো কমতি করে না কিন্তু তাদের এই আমল তাদের কোনো কাজে আসবে না হাসরের দিন আল্লাহ তালা বলেছেন ইমান না আনলে কোনো মানুষের কোনো আমল গ্রহণ করা হয় না কোরআনে করিম আল্লাহ বলে অথবা অন্য কিছু দিন হিসাবে গ্রহণ করার জন্য ইচ্ছা করবে ফালাই বালামিনহু তার থেকে তা গ্রহণ করা হবে না ওহ আফিলা আখরাত আখেরাতের সে ক্ষতিগ্রস্ততা অন্তর্ভুক্ত হবে সুতরাং ইসলাম না নিয়ে যত কিছুই আখরাতের মাঠে যারা উপস্থিত হবে মুসলিম হয়নি ইমান আনেনি আল্লাহর ইমান আনেনি এই সমস্ত সমস্ত কাফের মুশ্রেক এরা হাসরের মাঠে উঠলে সবচেয়ে দ্বিতীয় যে বড় কষ্টটা পাবে সে হচ্ছে তাদের আমলগুলি কোনো কাজে লাগবে না দেখতে পাবে এবং তারা সব কিছু থেকে ক্ষতিগ্রস্ত মাহরুম বঞ্চিত হিসেবে নিজেদেরকে পাবে তৃতীয় যে কাজটি তারা করবে হাঁসরের মাঠে প্রথম কাজটি আমরা বলেছিলাম যে অপমানজনক অবস্থা তাদের মধ্যে বিরাজ করবে সেটা দশটি দশ রকমের অপমান আমরা কোরআন থেকে উল্লেখ করেছি দ্বিতীয় যে কাজটি আমরা বলেছি সেটা হচ্ছে যে তারা সেই দিন সেদিন দেখতে পাবে তাদের আমল দুনিয়ার বুকে যত আমল করেছে সেগুলো কোনো কাজে লাগেনি তৃতীয় যে কাজটি তারা সেদিন করবে সেটা হচ্ছে তারা সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবে নিজেদের মধ্যে নিজেরা নিজেরা ঝগড়া করবে এবং তারা ঝগড়া করবে তাদের সাথে যারা তাদের সাথে তাদের সাথে মুরবী যারা ছিল যারা তাদের পথ প্রদর্শক ছিল নেতা গোসে ছিল তাদের সাথে ঝগড়া করবে এমনকি শয়তানের সাথে পর্যন্ত তাদের ঝগড়া হবে কোরআনে কারিমে আল্লাহ তাল্লাহ সেটা উল্লেখ করেছেন কাফেররা যখন শাস্তি দেখতে পাবে কাফেরা যখন শাস্তি দেখতে পাবে আল্লাহর শত্রুরা যখন শাস্তি দেখতে পাবে আজাব দেখতে পাবে এবং দেখতে পাবে तर सामनेथ उल्लेख नहीं तर एम कोल नहीं जहाँ आल्ला से पेश करते तस्टे आहमान जनक अवस्था आज তখন তারা সাধারণত মানুষ খুঁজে থাকে যে কেউ কেউ আমাকে লাগতে পারে কিনা দেখবে যে তাদের ঝগড়া দেখতে পাবে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে কোরআন করিমা আল্লাহ তালা যেন বলেছেন আল্লাহিল অন্তরঙ্গ বন্ধুরা সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে তবে মোত্তাকি যারা তাদের তারা কখনো পরস্পর শত্রুতে হবে না তাকোয়াবান থাকলে তাকোয়া থাকলে তারা একে অপর উপকারে আসবে একে অপরকে সহযোগিতা করবে একে অপর সহযোগিতা করার জন্য আল্লাহকে সুপারিশ করবে যে আল্লাহ আমার এই বন্ধু আমার সাথে ছিল সেই দিনের কাজ করেছে ভুল করেছে ক্ষমা করে দাও তাকে সুপারিশ করবে কিন্তু যারা তাকোয়া নাই যাদের ইমান নেই আল্লা হবে কীরকম শত্রুতা হবে সেই শত্রুতার বিষয়টি আল্লাহ তালা বিভিন্নভাবে উল্লেখ করেছেন তার মধ্যে বলছেন যে কখনো কখনো জাহান্নামীরা একে অপরের শত্রুতে পরিণত হবে কখনো কখনো একে অপরের বিরুদ্ধে ঝগড়া লিপ্ত হবে কখনো কখনো একে অপর যারা আবাদত করেছে এবং যাদের আবাদ করেছে তারা একে অসত্রতা করবে কখনও কখনো দেখা যাবে যে নেতারা এবং যাদের অনুসরণ করেছে নেতারা এবং যাদেরকে নেতৃত্বে তারা পরস্পর শত্রুতা পরিণত হবে এবং কখনো কখনো অহংকারী এবং সাধারণ দুর্বল মানুষ এরা পরস্পর শত্রুতা করবে আবার দেখা যাবে একজন মানুষ তার সাথে যে শয়তান ছিল তার সাথেও ঝগড়া করবে আবার দেখা যাবে কাফের তার অঙ্গ বিভিন্ন অঙ্গের সাথে ঝগড়া করছে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে গেছো যেমন কাফের বলবে যে তুমি আমাকে যার সাথে ঝগড়া করবে যদি সে যদি কোনো ইমানদার না হয় কাফ অন্য কাফের যা হয় অর্থাৎ যার এবার যেমন শয়তান করছে বা করছে যার এবারতার খুশি আছে এরকম লোক হয় এরকম কোন কিছু হয় তাহলে তারা পরস্পর ঝগড়াতে লিপ্ত হবে এবং প্রকাশ করা হবে জাহান্নাম যারা পদব্রস্ত তাদের জন্য ওয়াকিল আল্লাহম তারাবদুন তাদেরকে বলা হবে কোথায় তারা তাদের তোমরা আবাদত করতে মিন্দুন ইল্লা আল্লাহ ছাড়া তোমাদেরকে ফাকুব কিবু ফিহা হুম সেখানে জমা করা হবে তাদেরকে এবং পদভস্ট একসাথে জমা করা হবে ও জুন ইবলি সেখানে ইবলিসের যাবতীয় সেনাবাহিনী সে তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তারা বলবে সেখানে তারা ঝগড়া লিপ্ত হবে তোমাদেরকে সমান ভাবেছি মহব্বতের দিক থেকে আবাদতের দিক থেকে অনুগত্যের দিক থেকে আমরা তোমাদের তোমাদের কথা শুনেছি আল্লাহর কথা শুনেনি আল্লাহ তালার আল্লাহ তালাকে ভালোবাসিনি তোমাদেরকে বেশি ভালোবাসছি ওমা আদালি মুন এই অপরাধীরা তো আমাদেরকে পদমস্ত করে দিয়েছে এইভাবে তারা এইভাবে তাদের যাদের এবাদত করত তাদের যেমন লাত মানাত, তর্জা অথবা কোনো কবর অথবা কোন পীর এদের যাদের আবাদত করতো এরা একে অপরের শত্রুদের উপরে ঝগড়া লাগবে যে তোমাদের কেভাবে আমরা আল্লাহর কি আমরা বুঝে আসে না আমাদের আকল কোথায় চলে গিয়েছিল কিভাবে আমরা তোমাদেরকে আল্লাহর সম কক্ষ দাঁড় করিয়েছিলাম আবাদতের দিক থেকে ভালোবাসার দিক থেকে আনুগত দিক থেকে এটা আমাদের বুঝে আসে না আমাদের শেষ হয়ে গেল আমরা এই কাজটি কেন করেছিলাম এভাবে তারা বলতে থাকবে যে তোমাদেরকে কখনো উচিত হয়নি আমি আমরা রব আলমিনের সমান তোমাদেরকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কখনো ঠিক হয়নি আমাদের গুণা আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে এটা কিন্তু আমাদের তো এখন আফসোস করে কোনো লাভ নেই কেন আমরা সেটা করলাম এ বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা আরও আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের দান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি